وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ <تصفيق> الَّذِي أَرْسَلَهُ إِلَى كَافَةٍ لِلنَّاتِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَتِرَاجًا مُنِيرًا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 الإنسان لفي قصر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواسوا بالحق وتواسوا بالصبت وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعلي أمنت بالله صدق الله مولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ومرد مجاهد نظر آتانه مجكور মরদে মুজাহিদ না যে রঘু উপায় ফত মস্তি ফেদার সূপি কিশোরী অচমে ফি আহ্বাল ফি কিশোরীচমে ফপত মস্তি ফার সে লাগা সাহনবাসী শায় গাহে কিন দা সাহনবাস দৌড়ে মে যাম জাম রে যাকি নে বানাই রো সেম ও মুসলিমে তামিরো আর আপনা ওরম ওর সর্বপ্রথম শুক্রের জ্ঞাপন করছি ওই মহান রব্দুল আল আমিনের যিনি আমাদেরকে পবিত্র জুমাইয়ের দিন জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদা আসার প্রতিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের তিরিশতম পাড়ার সুরায় আসর এবং একটি হাদিস ছোট একটি হাদিস পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে এই সুরা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার তাফিকে ইল্লাহ বি সুরায় আল্লাহ রবীন্দন जमानार कथम खे समय कथम खेल मानव जति क्षतिग्रस्त सकल मानव जी क्षतिग्रस्त क्षति थी केंवल ओर रक्षा पा जरा निष्ठार चार क्षेत्र एक नंबर क्या इमान द्वित नंबर सत्कर्म नंबर तीन अपर के सत्यर आदेश उपदेश सफर सबर उपदेश प्रदान चार्ट क्या इमान सत्कर्म अपर के सत्यर आनारदेश आदेश देव यह चार्ट क्या जरा करस्तना ये सफल कम दुनिया कमय परकाले कमियाबाब তো চারটি বিষয় নিয়ে আসল সামান্য সময় আলোচনা সম্ভব নয় বর্তমান সময়ের আলোকে তৃতীয় নাম্বার যে আয়াতিল হাক অপরকে সত্যের উপদেশ দেয়া এ সম্পর্কে একটু আলোচনা করব অপরকে সত্যের উপদেশ দেয়া তার মানে কি মোফাফিরিনে কেরাম বিভিন্ন ধরনের ব্যাখ্যা উল্লেখ করেছেন তার একটি ব্যাখ্যা এও সত্যের উপদেশ দেয়া মানে সৎকারের আদেশ দেওয়া এবং অসৎকাশ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখা এটা তো আল্লাহ ফা কোরআন কারিমে বলেছেন তুম টুম ক্ষয় রম না হুঙ্ না বিল্লাহ আল্লাহ রব আলী বলেছেন হে মানব জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি কল্যাণ কিভাবে হবে আল্লাপাক তাও বলেছেন তোমরা সৎকারের আদেশ দিবে এবং অসৎকার থেকে মানুষদেরকে বাধা প্রদান করেছি একটা কথা খেয়াল করুন ভাই আগলার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে যে সৎকারের আদেশ এবং অসৎকার থেকে এই জন্যই আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং এই দুই কাজের বাহিরে কোনো কাজ করার অধিকার কি আমাদের আছে আমরা তো গোলাম আল্লাহ হচ্ছে মনীপ মনীপ গোলামকে যে কাজের জন্য নিয়োগ দেয় গোলাম ওই কাজে করতে হয় বিকল্প কোনো কাজ করার অধিকার গোলামের কাছে আর থাকে না সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সৎকারের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করতে হবে আমাদেরকে এই সৎকারের আদেশ অসৎ থেকে বাধা প্রদান এর জন্য জামাত এটা শর্ত নয় খুব খেয়াল করে বুঝবেন কথাগুলি আলোচনা যদি পুরা ষোলোয়ানা না বুঝেন পরে সমাজে ফেত না হয় সৎকারের আদেশ দেওয়া এবং অসৎ থেকে মানুষদেরকে বিরত রাখা এর জন্য জামাত বন্দি হওয়া কোনো জরুরি কিছু নয় আপনি একা একা যদি একটা মানুষকে সৎকারের আদেশ দেন কোনো সমস্যা নেই একা একা যদি একটা মানুষকে খারাপ কাছ থেকে বিরত রাখতে পারেন আল্লাহ ফাঁকের এই আয়াতুর্বর আপনার আমল হয়ে যাবে কিন্তু জামাতটা কি আমাদের দেশে বলা হয় পাবলিক জামাত জামাত আবার কি আসলে এটা অন্য কোনো জিনিস নয় विषय बुझे आने जो एक मानुषर का एक जातुकू प्रभाव पड़े एर बस प्रभाव पड़े जी अपना कैक जन मिली एक मानुष्टी तैफाप रहा आलि फतबाद हाकिम इ लिखे जे दुनिया सब क्या एम जमतर सब खेलोड़ जरा खेलाधूला এটা কি একা খেলে নাকি জামাতের সাথে খেলে। কথা বুঝে বলে একা খেলে নাকি জামাতের সাথে খেলে জামাতের সাথে খেলে যারা মিটিং করে একা মিটিং করে না জামাতের সাথে মিটিং করে যারা মিছিল করে তারাও একা করে না তারা জামাতের সাথে কি করে মিছিল করে দুনিয়ার যাবতীয় কাজ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কাজ এটা হয় জামাতের মাধ্যমে সুতরাং ইসলামী জাওয়াতের সিস্টেম যদি জামাদের মাধ্যমে হয় এটা আমাদের আপত্তিটা কেন ঠিক আছে আপনাদের আপত্তি আছে এর কারণে মানুষের উপর প্রভাব বেশি পড়বে যেমন ধরুন মসজিদের কালেকশনের জন্য আপনি একদম ডোনার কাছে যদি একা যান এর প্রভাব ও ডোনার কাছে যতটুকু পড়বে যদি মসজিদ কমিটির কয়েকজন লোক মিলে তার কাছে যান এর প্রভাব কি একটু বেশি পড়বে না সুতরাং একজন বেনামালির কাছে যদি আপনি একা গিয়ে তাকে দামাত দেন এটাকে সেই পরোয়া করবে না তার বিতর্ক নিতে চেষ্টা করবে না হ্যাঁ যদি সামাজিকভাবে কয়েকজন লোক মিলে যদি তার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেন স্বর্মে বর্মে হলে ওই লোকটা আপনারে এই দাওয়াতটা গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহর নবী আতিফে বলেছেন ইয়াদুল্ল হে আল্লাহ জমা ইয়াদুল মানে আল্লাহর হাত আল্লাহর হাত মানে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য জামাতের উপরেই অবতীর্ণ হয় এজন্য কোরআন এবং হাদিফ প্রমাণ যে জামাতের যতটুকু প্রভাব হয় একা একা কাজ করলে ততটুকু প্রভাব হয় না এজন্য কারি ইলিয়াস আল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিক জামাত নামে একটা জামাত আবিষ্কার করেছে এটাতে জামাত এটা কোরআন হাদিসের বিরোধী এমন কোনো কিছুই না জামাতের মাধ্যমে হলে এটা বেশি ভালো বেশি প্রভাব পড়ে বন্ধুরা আমার আপনার সকলে কোরআনকারী আল্লাহর একটি প্রাচীন গোত্রের কাছে আল্লাহ রব্দুল আলমিন দুইজন রসুল প্রেরণ করেছিলেন ইজারুসাল্লা তারা এই উভয় রসুলকে মিথ্যা বাদে আখ্যায়িত করতে লাগলো ফাক বিশাল আল্লাহ বলেন আমি তৃতীয় আরো একজন রসুলকে পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করে ফেললাম বুঝা গেলে দুইজন রসুল প্রেরণ করেছে ওরা এত একটা গুরুত্ব দেয় নাই কিন্তু আল্লাহ যখন আরো একজন রসুল প্রেরণ করে এটাকে জামাত বানিয়ে দিয়েছে তখন ওই এমটা গিয়ে গোত্রুর উপর এই দাওয়াতের প্রভাব পড়েছে বন্ধুরা আমার অনেকে এমন কথা বলে যে তাবলিক ওয়ালারা শুধু সাজাইল বর্ণনা করে মাফাইল বর্ণনা করে না কি করে আমার একটা কথা আছে কিনা যে এরা শুধু ফজিলতের কথায় বর্ণনা করে কোন দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম এদের ঠাইলে আর কোনো কাম নাই শুধু ফজিল কথা বলে এরা তো একটা মাথালার কথাও বলে না কি করে এমন একটা কথা বলে কিনা আমার ভাইরা এরা ফজিলতের কথা বলে এটা আমিও বলি কিন্তু দুনিয়ার কোন কাজ দুনিয়াতে ইসলামের যত কাজ একজন মানুষের পক্ষে সবগুলো কাজ করা সম্ভব নয় সম্ভব এটা প্রয়োজনও না আল্লাহ পাকও বলে এরপর দোকানদারি করা ব্যবসা এটা শূন্য কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয় ঠিক কিনা কার ভ্রমণ করা এটা আল্লাহ পাক বলেছেন কুলসি রুপিলার এটা আমার পক্ষে সম্ভব নয় একজন মানুষের পক্ষে দুনিয়ার কিছু করা সম্ভব নয় এবং আল্লাহ যারা করেছেন কখনো আপনারা জানেন অপারেশনের জন্য যে বেংশ করতে হয় এই ইঞ্জেকশন যেই ডাক্তার পুশ করে এই ডাক্তার সে তার কোনো কি এবং কেউ যদি বলে এই লোকটা শুধু ইঞ্জেকশন দেয় অপারেশন কেন করে না এখানে কি প্রশ্নটা চলবে না দিনের অনেকগুলো এক কাজে একজন একজনকে ফিট করেছে হারিয়ে কে শাকের এক কাজ আল্লাপাকে একজনের তবি এটা সহজ করে দিছে একজন এক কাছে ফিট তার মানে একটা ঘর যদি নির্মাণ করতে হয় এই যে কাকছিলে এটার জন্য ভিন্ন ডাক্তার ফিলার কুফে এটার জন্য ভিন্ন ডাক্তার ভিন্ন মিস্তুরি ঘরে ফার্নিচার আছে। করে কাজের জন্য ভিন্ন যত কাজ আছে আমরা মাসালা বর্ণনা করবো কেউ নামাজ পড়াইবে একজন এক কাজ যদি থাকবে প্রত্যেকটি মানুষের জন্য সব কিছু বলা এটা কি নয় সম্ভব নয় সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে এরা শুধু ফজিলতের কথা বলে মাছ মাথালাতে বর্ণনা করেন বন্ধুরা আমার ফজিলতের কথা বর্ণনা করলে মানুষের ভিতরে জজবা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে যজবা আছে কারণ আমরা মানুষ আমরা ফজিলতের কথা যদি শুনি যেখানে ফজিলত ওখানেতেই আমরা দৌড়ার চেষ্টা করি আপনাকে যদি বলা হয় তুমি যদি বাজারে যাও তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে তুমি যদি অমুক দলের মিছিল যেতে পারো তোমাকে একশো টাকা দেওয়া হবে এই ফজিলত যদি বর্ণনা করা হয় মানুষ এটার জন্য বেশি আগ্রহী হয় এই জন্য তার ইহস রহমতুল্লাহ আল্লাহ রহমতুল্লাহ একটা সিস্টেম করছে যাতে করি দৌড়িয়ে যদি মাসালা মাসাল বর্ণনা করি মানুষ জিনের দিকে ঝুঁকবে না হ্যাঁ যদি ফজিলতের কথাটাকে অগ্রাধিকার দেওয়া হয় তখন হাজার হাজার মানুষ দেখা যায় যেহেতু লাভের দিকে মানুষ দৌড়ে লাভের কথা শুনলেই মানুষ এদিকে দৌড়িয়ে আল্লাহ বারো ভাই দুনিয়ার সব কাজে সমালোচনা আছে আছে কিনা দিন দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে দেরি হবে না আপনি একটা হাসপাতাল নেন সমালোচনা শুরু হয়ে যাবে একটা ক্যাডেট দেন সমালোচনা শুরু হয়ে যাবে একটা ক্যাডেট স্কুল নেন সমালোচনা শুরু হয়ে যাবে সমালোচনা থেকে মুক্ত এই দুনিয়াতে কেহ নাই কেন নাই রশিদ আহমদ গুমবুহির অহমদুল্লাহ আলাই আবু হানি ভাই সালিক রশিদ আহমদ গুম্বুহির অহমদুল্লাহ আলাই বলেছেন কত দুনিয়ার দুইটা কাজ একটা ফতুয়া দেওয়া কি দেওয়া আলোচনা বুঝেন না একটা ফটুয়া দেওয়া এটা হচ্ছে দিনের সবচাইতে কঠিন কাজ দেওয়া আমরা তো মনে ফটুয়া দেওয়াটা একবার সহজ আমি আর আমার কলিক একবার রিক্সার পিছনে বসে একজন আরো জনকে মাথানা আমি আমার কলিককে একটা প্রশ্ন করলাম রিক্সা চালক আমার এই প্রশ্নটি শুনে আমার কলিক উত্তর দেওয়ার আগে রিক্সাওয়ালা উত্তর দিয়ে দিছে আমাকে অবাক হয়ে গেলাম কি রিক্সাওয়ালা একটা ফটো দেওয়ার জন্য কোরআন হাদিসের অডেল এলেম বিদ্যা তার ভিতরে থাকতে হয় একই ধরনের দুইটা কেস কিন্তু সমাধান হয় বিন্ন সমাধান হয় কি ভিন্ন এটা জন্য কোরআন হাদিসের অবাধ এলেম লাগে কিন্তু রিক্সা চালক সে মনে করলো ফটুয়া দাও একবার সহজ সে ফটুয়া দিয়ে দিল আমরা অবাক হইলাম ফটুয়া দিয়ে কি সহজ আমরা মনে করতেছি ও ভাইয়েরা যারা কথায় কথায় ফুটুয়া দেন আল্লাহর নবী আপনাদেরকে সতর্ক করে দিয়েছেন এরা আমার মতেরা কোথায় কোথায় তোমরা ফুটুয়া দিও না কারণ তোমার এই ফটুয়া অনুযায়ী যত মানুষ ভুল ফতুয়া অনুযায়ী যত মানুষ চলবে যত মানুষ যত গুণাকার হবে একা ততটুকু গুণা আল্লাহ তুমার দিতে খুব সতর্ক আহমদি রহমতুল্লাহ বলেছেন ফতুয়া যাওয়া এটা সবচেয়ে কি গাছ দিনের কঠিন কাজ তবে আরো একটি গাছ তার উল্টে সমালোচনা সমালোচনা এটা এত সহজ কাজ এত সহজ সমালোচনার জন্য কোন কলেজের থেকে ডিগ্রি নিতে হয় সিএইচি করতে হয় না, না, মুক্তি হওয়া হওয়া হওয়া লাগে লাগে সমালোচনার সমালোচক যে হয় সমালোচনা করার জন্য তার কোনো বিদ্যা লাগে না আকল লাগে না জ্ঞান লাগে না এটা একবারে সহজ জন্য আজকে আমাদের দেশে সমালোচনাটা খুবই বেশি যে নামের পিছনে নামাজ প্রবেন সুযোগ ফলে উনার পিছনে দেখা যায় আধা ঘন্টা বয়ান ঘুরতে গেছেন কি বল আবার এই ইউনিভার্সিটি কেমনে নামাজ পড়েন যে মোয়াজের একটু দা করেন সুযোগ পেলে উনার নামে পাঁচ মিনিট চালান আপনারা আমরা ওই ধরনের সমাজের লোক আমরা এত নোংরা মানুষ জিবত ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বলেছেন মা গি তু মু যখন থেকে আমি শুনেছি জিবত করা হারাম জিবত করা হারাম নাকি আলাল কেমন হারাম चार करसे बेबिचारी अथवा बेबिचार नहीं क्योंकि नबीजी जेनारपराध हजार हजार मानुष আজকে আমরা গি করি কিন্তু নিন্দা তো কেউ করি না অথচ জেনার থেকে তার অপরাধ বেশি জ্যাক আমার ভাইরা সমালোচনার জন্য কোন বিদ্যার প্রয়োজন হয় না সবাই সমালোচনা করতে পারে আরে আপনাকে না এত টেনশন করে যে একটা লোক কেন আমার সমালোচনা করে টেনশন করিয়েন না আল্লাহ রবীন্দিন আমাদের খালে আল্লাহর সমালোচনা করে কিনা মানুষ জানেনি আপনারা দু আল্লাহর সমালচনা করে নাকি বলছে করে করে এক কবি বলেছেন এরে দুনিয়ার মানুষেরা আল্লাহ পর্যন্ত মানুষের সমালচনার থেকে মুক্ত নয় এক গুরু বলে আল্লাহর নাকি সন্তান আছে না হাজুবিল্লা বলেন আল্লাহর কি আছে আরে কোন নাকি আল্লাহর সন্তান আছে এটা এক গ্রুপে বলে কিনা বলে আল্লাহর বেটা মক্কার পুত্তলিকরা ওরা বলে ফেরেস তার আল্লাহর মেয়ে না বলে তাহলে আল্লাহ সমালোচনা আসেনি না নাই আপনি ধান ধান আছে না রোদ্রে ধান দিচ্ছেন হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায় এখন আল্লাহকে নিয়েছে আল্লাহ বুঝি দেখে নাই আল্লাহ সমালোচনা শুরু করছে বলে আছে না আছে কবে কাহান মক্কার এটা কেমন একটা রসদ মোহাম্মদের ব্যাপারে এটা কেমন একটা রসুর ইয়াগুলো খানা খায় আবার মাঝে মাঝে বাজারেও যায় তার কথা সমালোচনা জাদুঘর বলেছে আর কোরআল জাদু বলেছে কিনা বলে মা না কহ নীল আনা পাকাই পানা কবি বলে এর দুনিয়ার মানুষেরা আল্লাহ এবং আল্লাহর রসুল যেমনি ভাবে মুক্ত নয়সুলো আমরা কিভাবে মুক্ত হব সমালোচনা থাকবেই যে কোনো ডিফার্স আপনি যাবেন দেখবেন এক গ্রুপ আছে আর কোনো কাম নেই কোনো নাই শুধু সমালোচনা করে সমালোচনা করে কবি বলে তুবালা হ্যাঁ নেহে আয়া বুড়া লোক তোমাকে খারাপ বললেই যে তুমি খারাপ বিষয়টা এমন না যে তোমাকে খারাপ বলে আসন মূলত সেই কি খারাপ কারণ কবি বলেছেন সবচাইতে বড় আহম আর বুকা বেকু ওই যে তার প্রশংসা দেখে দোষ দেখে না সে হল সবচাইতে বড় কি বুকা আর ও ভাই কাজ হচ্ছে তো গত সপ্তাহে আমি একটা কথা বলেছিলাম হয়তো আপনি তো অনেকে মাইন্ড বসছেন আমার কথা তারা আমি তো কাজ জানি না হয়তো আমি বলেছি এই যে উজানির মার চর্মনার মাঠ আফল দোকানদার ওই লোকটা আমার গুনে একটা বাল্য পুট দেখেছে কহদুর দেখেন এই লোকটা কি ছিলেন আমি তো নাটক লোকটা আমি আমি ছিলাম একজন সন্ত্রাসী হে আমার গতিতে এই চমনার মাঠে যায় আল্লাহ আমি একমাত্র আমি বলছি অনেক মানুষ এভাবে যাইয়া হাতায় হয়েছে কিনা বলো তা আল্লাহ এক বন্দা একটা কাজ আবিষ্কার করছে আল্লাহুল্লাহ উনি কি কাফের নাকি মুসলমান মুসলমান না सलमान ना कैक हजार के फाला, फाला। कुटी, कुटी जाए। जाए। एक पाल्लै रखले केफर पाल्लाकला ज्ञान पाल्लाधारा जी की सटिक सन्धान पे सटिक पद सन्धान पे एक आल्लापादा कर ना कर दिन का কেউ তাবলিক করতেছে কেউ মাদ্রাসা পড়াইতেছে কেউ হস করতেছে 10 কোটি লোক চীনে বসবাস করে আর বেসরকারি ঘটনা মতে চীনে তিরিশ কোটি মুসলমান আছে বর্তমানে ওই এক জরিপে দেখলাম চীন এটা বৌদ্ধ অধ্যুষিত রাষ্ট্র বেতিনের রাষ্ট্র ওখানে এত মুসলমান কিভাবে করতে গে তার আদর্শে এরা এবং মুসলমান হচ্ছে ইতিহাস দেখুন ইতিহাসে আপনি দুইজন মাত্র সাহাবি কয়জন সাহাবি জন মাত্র সাহাবি ওদের বরফতে দাওয়াদের বরফতে ওদের লেনদেন এত স্বচ্ছ এত পরিষ্কার লেনদেন দেখে দাওয়াত দেখে হাজার হাজার মানুষ চীনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে আজকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে দেখুন তাবলিগি রুশিল হাজার হাজার মানুষ চীন আমেরিকা ইউরোপ লন্ডন কানাডা বিভিন্ন কান্টিতে আজকে মুসলমান সংজ্ঞা বাঁচতেছে এ তাবলিগি রুশিল আয় আছে আমি এদেরকে অস্বীকার করি না অন্যান্য ডিফার্ড আলহামদুলিল্লাহ আছে সব কিছুর কাজ করেছে তাবলিক বিশেষ করে আমার ভাইরা আপনারা একটা কথা জানতে হবে আমাদের শারীরিক যত এই রোগের চিকিৎসা করা শূন্য এই রোগগুলো চিকিৎসা করা কি আমরা গর হতে চিকিৎসা করা শূন্য আপনি এখানে ওষুধ না খেয়ে যদি বসে থাকেন শূন্য তাতে হবে না নবী ওষুধ সেবন করেছেন কিনা শারীরিক রোগের জন্য ওষুধ সেবন করা শূন্য কিন্তু আধ্যাত্মিক কিছু রোগ আমাদের সবার ভিতরে আছে কি রোগগুলো এটাও আমরা জানি না আধ্যাত্মিক দশটি রোগ दिल दिलको अपन आना स्वरूप दस टी स्वीरिया क्रोध लालसा दीर्घ आशा मिथ्याष कृपनता रिया अहंकार दस टूर कथा बांगला कविता क्रोध लालसा क्रोध लालसा दीर्घ आशा मिथ्या हिंसा विद्वेष कृपणता रिया अहंकार दस टा रोगी सकें गिमत आहंकारी हिंसा लुक देखान दस टा रोग आज कथा दादाय नबीर हादिर दमान এই দশটা রোগ যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যেতে পারবে না যারা অহংকারে অহংকার করে আল্লাহর বলেছেন আল্লাহ করে বলেছেন ও আদন আল্লাহ জানাতে আদমকে হারাম করে দিলাম এ রোগগুলা আমাদের ভিতরে আছে আছে না নাই কোন ব্যাসে কমে আছে মাইন করি না ব্যাসে কি বেশে কমে সবাই ভিতরে আছে আচ্ছা এই রোগগুলা চিকিৎসা করা দরকার না বলে না দরকার কিনা এখন এগুলো চিকিৎসা করার দরকার কোথায় গিয়ে চিকিৎসা করুন এটা ইনশাল্লাহ আরেকদিন বলবো তবেলিক জামাত এটা এমন একটি জামাত এমন একটি মাতবুল জামাত মাতবুল মিনাল্ল এ জামাদের ভিতরে আত্মার পরিশুদ্ধি কি হয় অর্জন হয় এসলাইম বুজুর্গদের সৌবত পাওয়া যায় কিনা বলেন তাপলিগ জামাতে যদি দান কিছু আল্লাহ আছে দেখবেন একটা সৌবত আপনার ভিতরে चले आजे तोरा चले कुछ जरा सुचारा सुबोते सर्व असत्संगे हमारा देखें जान रंग परिवर्तन हो जाए अपना रंग परवर्तन होंदेह नहीं डिम डिम रंग एक बरबत ग मुरगर सौबतर कारण है जे डीम के मुरगे नीचे रखा है ना क्या पर्त सारा दुनिया मानस चेष्टा कर বাচ্চা বুড়িতে পারবে সেটাও বিভিন্ন কথা সাধারণত চোর ছিল কিভাবে তার ভিতরে এখন এত পরিবর্তন জান একজন বুঝর্গ দরবার কিছুক্ষণ থেকে আসেন চল্লিশ দিন তাবলিকে গিয়ে আসেন আপনার ভিতরে একটা রং চলে আসবে কুদ্রুতি রং আল্লাহ আপনার সব কিছুর একটা পরিবর্তন কি আমার ভাইরা অনেকে অনেক কথা বলবে আলোচনা শেষ অনেক অনেক কথাই বলবে পাশের লোকে কি বলে এটা আপনার শোনার দরকার নাই পাবলিগ এটা একটি হক জমা আপনি এই পথেও আসতে পারেন এই ন যে পাবলিগে না আসলে আপনি মুসলমান ন আমি এই কথা বলি না সব কথা গেয়ালটা গিয়েছি এটা একটি হক জমা আসেন অনেক অনেক কথা বলবেন প্রথমে এভাবে কাজ শুরু করতে হয় একলা শুরু করেন দেখবেন মানুষ অনেক কথা বলবে তুই বুঝি তাপ লেগে ওরে তুই বুঝি দাঁড়িয়ে দেখছ দেখবেন অনেকে ঢিল মারব আপনার দিকে তিরিশ কারি করবি অসুবিধা আপনি যখন মারা যাবেন राजा राजा तार मंत्री के मस्जिद दाड़े एक मंत्री तुम्हें कि जो लेर उप কো না তু স্যার যা ফোনা আমার একটা মেয়ে বীর পুজো এটা যেন একটা পাত্র পূজক ক সার যা ফোনা পাত্রের কেমন হতে হবে রাজা বলেছে ফরেজগার দিনদার মুখটা দেখে একজন পাত্র ঠিক করার ফরেশগার দিনগার মুখ তা কি দেখে আপনার একটা পাত্র ঠিক করার জন্য বলতেছেন মেয়ের জন্য ফরেজগার মুখটা কি সিনের উপায় কি কারণ আমরা তো ফাইনজিবি অনেকে গায় দিই তুই কি না কর अरे बोले ने के ना क्या पाजबी गाय दी सत्सा हुआ मर्जिदे बसि कि सुधे व्यवसारा नाइक हजार हजार मानुस ना अगर अगर मगर दुम हैुर से बुझीना मगर दुम है दया नया रंगे नया नामे मुसलमान मगर कमे कु नाम मुसलमान का आसी लोक মানুজা মানুষ আসা মোত্তাকি কেমন চিন্তু আসলো এটা একটু কঠিন একটা জিনিস তবে বুজুগদের থেকে শুনেছি মোত্তাকি বলে ওই ব্যক্তিকে যে দিন সহকারে ফতম সফে দাঁড়িয়ে নামাজ পড়বে কথাকে বুঝতেছেন যে ব্যক্তি কয়দিন চল্লিশ দিন ফতম শহে দাঁড়িয়ে তাক বিড়লে সহকারে নামাজ পড়বে এই লোকটাকে মোত্তাকি ধরা যায় এটা মোত্তাকির একটা আলামত কথা বুঝছে নাকি না রাজা তার মেয়ে দিবে মুক্তাকি দেখে আবার কোনটা বলেছে রাজা পাত্র খোঁজ করে আবার পাত্র হইতে হবে মুক্তটা আবার মুক্তটা কি কেমনে হয় সেটাও সুরে শুনছে কিনা এ বেটা খুব তার আপন পোশাক ছেড়ে দিয়ে সঞ্জেবী একটা একটা বই শুরু করছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কারণ তাকে রাজার মেয়ে বিয়ে করতে হবে দায়িত্ব দিয়েছে মন্ত্রী কিন্তু না মন্ত্রী দেখে মন্ত্রীদের কে সামনে তো নামাজ একটু দেখি হঠাৎ মন্ত্রীর দৃষ্টিতে পড়ে গেল টাকায় পড়ে গেল কিন্তু মন্ত্রী তো না চোর দশ বারো দিন হওয়ার পর আরে রাজা তো চল্লিশ দিন বলছি দেখি আর কত তো জানে দেখতে ওনা তোমাকে তোমার মতো একজন লোককে রাজা খুশ করতেছে এটা ধরে নিয়ে কিন্তু রাজার কেমনি রাজা সাহেব পাইছি পাইছি রাজা সাহেব আচ্ছা কি পাইছো তো আপনি যেমন যেমন বলছেন এই ছোলো আনা ঠিক আছে রাজা সাহেব নিজে গিয়ে প্রস্তাব দিল তো ভাই আমার একটা আপনার মেয়েরও দরকার নাই রাজ্যেরও আমার কি আছে মন্ত্রী ছিল মন্ত্রী বোঝায় বেটা এই সুযোগ কোথায় রাজার মেয়ে বিয়ে কর মূর্তির ভিতরে সবকিছুর মানে পার শুন কোন টাকা নেই একটা সম্মানের নির্বাচন হবে কত চেষ্টা করে মানুষ ভোটার দশ বিশ জন ভোটার বাড়িতে যায় রাত্রে যা পাঁচ আপি ধরছে ভাই তোর ভোটটা আমার বৃষ্টি কিনা আপনার মেম্বার থাকলে এখানে রাগবেন না এইভাবে হয় তো একটা মেম্বার হওয়ার জন্য পাঁচ আপি ধরে আর তুই রাজার মেয়ে বিয়ে করবি মোর তির ভিতরে কোটি চল্লিশ দিন আগে আপনি যে আপনার মন্ত্রীকে আপনার মেয়ে বিয়ের ভূত্ব আছে সোমবার এটা আমি শুনছি আমি কি মোদ কাছে দিবেন মোত্তাকি কিভাবে হইতে সেটাও শুনেছি তবে আমি একজন ঢাকায় আমি চিন্তা করলাম আপনার মেয়ে বিয়ে করতেই হবে আমাকে এই জন্য আমি এই ব্যাসটা গ্রহণ করছি তবে এই ব্যাস গ্রহণ করার পরে আমি যখন আল্লাহ আল্লাহ শুরু করেছি দিন দিনের সাথে নামাজ পড়েছি এমন এক রাজত্বের সংবাদ আমি পেয়ে গেছি যে রাজত্বের স্বপ্নে আপনার কুটি কুটি টাকা রাজত্বের এক পয়সাও কাম নেয় আল্লাহ আল্লাহ আল্লাহ তো ভাই অনেক অনেক কথা বলবে গত কয়েকদিন আগে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ দুইজন লোক আজকে দেখা হয়েছে জন্মের পর থেকে দাঁড়িয়ে রাখিও না এটার ফজিলত কি কেউ শুনায়ও নাই তো আপনার আলোচনা শুনার করুন দুধ দাঁড়িয়ে রাখি দিচ্ছে আমরা এমনি টানিক দেখায় ক দেখুন দাঁড়িয়ে দেখিস আর উচিত অনি হইতেছে কিনা বলো আলহামদুলিল্লাহ এক আলোচনা দ্বারা যদি একজন মানুষের আয়ত আপনি নিয়ে আসেন দেখবেন অনেক অনেক কথা বলবে বলো অসুবিধা নাই আমার কবর আমাকে যেতে হবে আল্লাহর বলে আলামি আমাদের সকলকে এ তাবলিক হক জমাট এটা বুঝে সকলকে আমল করার তফিক দান করুন ও আখানে দাওয়া নারী সময় দিলাম যারা শুনতে পারে না সেটা শুনতে